তবে আল্লাহ রব আলমিন আমাদের কাছে যে অহিন করেছেন কোরআন দিয়েছেন এর মাধ্যমে আল্লাপাকে স্পষ্ট করেছেন আল্লাপ কাউকে জান্নাতদর্মী তার ইমান নাই আমরা কোরআনার আলোকে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা বলবো যে সে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই তাকে জান্নাতি মনে করলে আমারই ইমান থাকবে না মানে একজন বিধর্মী কে জাননাতে মনে করলে আমি জাহান্নামি হয়ে যাবো তার একজনের জান্নাতে মনে করতে যে আমার জান্নাত হারানোর দরকারটা কি আল্লাহ বলছে সে জান্নাতে যাবে না বাস আমি এতটুকু বিশ্বাস করব।